বাংলার যাদের পথে চলা যায় না অনুষ্ঠানেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন এই পৃথিবী থেকে সরাসরি যদি আমরা জান্নাতে যেতে চাই একটি পথ খোলা আছে সেটি হলো আস আল মুস্তাকিম সরল সহজ স্পষ্ট পথ এ পথে কোনো রহস্য নেই লুকানো কিছু নেই আল্লাহ বলেছেন দু নম্বর সেরে আল বাকরার দুশো নম্বর আয়াত কর্তবাই এনার রুশ দু হেদায়ত গুমরাহি থেকে স্পষ্ট হয়ে গেছে এই জন্য সেরাতে মুস্তাকিমের একটা বৈশিষ্ট্য এটা স্পষ্ট এখানে কোনো রহস্য কোনো ভেদ কোনো মারফতি পথ এগুলো নেই সব ক্লিয়ার কাট কথা সালাত স্পষ্ট বিষয় সবাই করতে পারে জাকাত স্পষ্ট বিষয় স্পষ্ট বিষয় কখন রাখতে হবে কখন ভাঙতে হবে স্পষ্ট হজ স্পষ্ট কিভাবে করতে হবে কিভাবে হেরাম করতে হবে কিভাবে লাভবাহিক বলতে হবে আরভা যেতে হবে মজালেফা যেতে হবে মেনাই আসতে হবে কঙ্কর মারতে হবে সবই স্পষ্ট কোথায় কি লুকানো কিছু আছে রহস্যকার পারিবারিক নীতি স্পষ্ট যা হালাল সুস্পষ্ট দুধ খাবেন হালাল স্পষ্ট পান করবেন হালাল স্পষ্ট পানি পান করছেন হালাল স্পষ্ট গরু ছাগল তারপরে উঠ তারপর আপনার ভেড়া এগুলো স্পষ্ট হালাল শুকর স্পষ্ট হারাম তারপর পরে হালাল থেকে মৃতপ রক্ত প্রবাহিত হয়ে বেরিয়ে গেছে স্পষ্ট হারাম দিন পুরোটা স্পষ্ট এখানে অস্পষ্ট কিছুই নেই এজন্য জন্য সেরাতি চলতে কোনো সমস্যা নেই কিন্তু এস্ট পথ থাকতেও সাইডে চলা ডানে বামে চলা সর্বনাশা পথ এক সুতাও ডান বাম করা যাবে না ডান বামে গেলেই শেষ যেমন রেল গাড়ি তার লাইনের উপর দিয়ে চলে সামান্য ডানে গেল অ্যাক্সিডেন্ট সামান্য বাঁ গেল অ্যাক্সিডেন্ট বরাবর তার লাইনে থাকতে হবে ডান বামে যাওয়ার কোনো সুযোগ নেই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছেন চিকন পাহাড়ি রাস্তা ডানেও শত শত ফিট নিচে গভীর খাদ বামেও শত শত ফিট নিচে গভীর আগ ডানে পড়লেও মরণ বামে পড়লেও মরণ সোজা যেতে পারলে জীবন সেই রিক্সের পথ হইলো সেরাতে ডানেও যাওয়া যাবে না বামেও যাওয়া যাবে না কোনো সুযোগ নেই ত্রে ভাই বোনেরা এই পথ তো আর মাটির তৈরি পথ নয় বিশ্বাস বক্তব্য কর্ম চরিত্রের পথ বিশ্বাসে একটা পথ বক্তব্যগুলি একটা পথ আমলগুলি একটা পথ চরিত্র একটা পথ এগুলি কি পথ বলা হয় এগুলির মাধ্যমে আমরা জান্নাত পাবো এই জন্য জান্নাতের পথ যেমন আল্লাহতালা বলছেন সুরা একশো একাত্তর নম্বর আয়াত ইয়ে আহলাল কিতাব এ লুফি দিনুম ওভে কিতাবধারীরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করো যা আছে তা অতিরিক্ত করোনা অতি জিনিসটি ভালো নয় লাতুফি দিন দিনের ব্যাপারে গুলু করো না যেটা খ্রিস্টানরা করে জ্ঞান তো নেই জ্ঞানহীনভাবে যদি কেউ রাস্তা চলতে যায় এক কিলোমিটার পথ সে একশো কিলোমিটার ঘুরেও পাবে না এটা গুলু বাড়তি করছে যেহেতু তার জানা নেই বাড়ি হলেও খুব দিকে চলে যাচ্ছে প্রচন্ড দিকে একশো কিলো পাঁচশো কিলো পাঁচ হাজার কিলো যতই যাক পঞ্চাশ হাজার কিলো যাক বাড়ি কি পাবে বাড়িতে দিকে ফুটবা দিকে তারা জীবন বাড়াবাড়ি বাড়তির পর বাড়তি বাড়তির পর বাড়তি করতে হবে কিন্তু রাস্তা মনজিল খুঁজে পাবে না যেহেতু বুলপথ ধরেছে যাবে চিটাগাং রাস্তা ধরেছে রংপুরের চলে যাচ্ছে উল্টা যত যাবে তত চিটাগাং থেকে আরো দূরে আরো দূরে আরো দূরে খ্রিস্টানা না জেনে আমল করে আমাদের মুসলিম ও মর মধ্যেও একদল এখন হয়েছে মূল উমর থেকে সরে গিয়ে না জেনে আমল করে কেন আমল করছো কিছু জানে না এক হুজুরকে দেখেছে এক তরিকায় পেয়েছে বাস কাজ করছে সে জানে না কি করছি জানা বলে কাকে হুজুরের মুখ থেকে জানলে এটাকে জানা বলে না কোনো ফতুয়ার কিতাব থেকে জানলে এটাকে জানা বলে না কোনো মানুষের লেখা থেকে জানলে এটাকে জানা বলে না মানুষের নিজের ব্রেইন থেকে যেটা উনি বলেছেন এটা জানানো হয় জানা কাকে বলে কোন থেকে পেলে জানলে এটা জানা হলো। সহি সহি হাদিস থেকে জানলে এটাকে বলে জানা জানা কাকে বলে আমরা ওয়াজের বইতে পেয়েছি ওটা কোরআনের কোনো রেফারেন্স নাই সূত্র নাই ওয়াজের বইতে লেখা আছে আমি পেয়ে গেছি কিন্তু সেই বইতে দলিল ছাড়া কথা ভুলভাবে লেখা ভুল অনেকভাবে হয় অনেকে তো কোরআনের কোনো আয়াত ছাড়াই একটা কথা লিখে দেয় তার মন থেকে এটা একটা ভুল আরেকজনে কোরআনের আয়াত আনে কিন্তু অর্থ আরেকটা আয়াতটা কোরআনের ঠিকই আছে কিন্তু অর্থ যেটা দিয়েছে সেটা হলো আরেকটা এটা ইহুদিরা করে বেশিরভাগ খ্রিস্টানরাও করে যেমন পাঁচ নম্বর সুরো আলমায়দার পঁয়ত্রিশ নম্বর আয়াত ইহল্লা জিন্তফুল্ল আল্লাহ মানি একজন পীর ধরো নজিবিল্লাহ ওসিলাম তোমরা আল্লাহর নৈকট্য চাও নৈকট্য চাইবে কি দিয়ে ইমান আমলে দিয়ে না পিসে বলেছেন বন্দা আমার সবচেয়ে নৈকট্য পাবে কি দিয়ে যেগুলো আমি ফরস করেছি সেগুলো দিয়ে এমন নৈকট্য আর কোন আমল দিয়ে পাবে না ওলাই আপ দিয়ে তা করবাই লাইয়া বিনা ওহেবা বন্দা নফল এ দিয়ে আমার কাছে আসতে থাকে নৈকটে আসতে থাকে আসতে আসতে আমি তাকে ভালোবাসি বলা হলো কি আর কি অনেকে বাজারে ডাব বিক্রি করে দেখতে তো একেবারে ফ্রেশ কিন্তু ডাবের ভেতর থেকে ডাবের পানিটা ইঞ্জেকশনের সিরিজ দিয়ে বের করে নিয়ে খেয়ে ফেলেছে আর অন্য কিছু চিনি মাখা পানি ভিতরে দিয়ে দিয়েছে যিনি ডাবটা কিনলেন ডাব ঠিকই আছে ডাবের ভরে যে পানিটা সেটাতে ডাবের পানি নয় সেটা অন্য কিছু ঠিক আয়াতও যারা ব্যবহার করে যারা প্রান্তিক অলিগলির মানুষ অলিগলিতে চলে বা দলে চলে এরা আয়াত ঠিকই আনবে অনেক ক্ষেত্রে কিন্তু আয়াতের ভেতরে যে অর্থটা ঢুকেবে এটাও ডাবের পানির মতো এটা আলগা পানি আসল পানি এটা নাই खे शेस्यपीमे जिज्ञासा दूर जाते आधुनिक आज शत शतर एन आई मूलधारा तापिर गुझा जा দুই একটা প্রান্তিক তাপসিক তো এমনও আছে যেগুলোতে ডাবের পানির মতো আয়ারটা রেখেছে কিন্তু ভিতর থেকে মূল অর্থটা নাই অন্য জিনিস এনে ঢুকিয়ে রেখেছে এই ব্যবসা খুব চলেছে এখন যাই হোক আল্লাহ বলছেন যে দিনের ব্যাপারে যা বলা হয়েছে তা বাড়াবাড়ি করো না বলো তা করু আল্লাহ ইল্লাহ হক আল্লাহর ব্যাপারে হক কথা ছাড়া বাস্তব সত্য কথা ছাড়া অন্য কোনো কথা বলো না তিনি তিনজনের একজন নন উনি যা ওনাকে তাই রাখো বেশি ফুলিয়ে দিও না বাড়িয়ে দিও না বাড়িয়ে দিয়ে আল্লাহ সেই মানে ঢুকে দিও না তাকে আল্লাহ বানিয়ে দিও না আল্লাহর পুত্র বানিয়ে দিও না তিনজনের একজন বানিয়ে দিও না এই গুলো এই বাড়াবাড়ি কেন করো এই তারা তাদের নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছে রসুল উল্লাহকে আল্লাহ বানিয়ে দিয়েছে নাজুবিল্লা এটাই বাড়াবাড়ি আমাদের এই উম্মতের মূলধারা ঠিক আছে এই মূলধারা থেকে কিছু লোকেরা তারাও খ্রিস্টানদের মতো হয়ে গেছে একত্রিশ নম্বর আয়াত যে খ্রিস্টানরা তাদের সন্ন্যাসীদেরকে আর ইহুদিরা তাদের ওলামাদেরকে আরো বা বানিয়ে ফেলেছে এদিরা আলেমরা যা বলে তাই হালাল হারাম বললে তাই হারাম খ্রিস্টানদের অবস্থা তাদের সন্ন্যাসীরা পূপ তাদের পাদ্রি তারা যা বলে সেটাই হালাল হারাম বললে সেটাই হারাম আল্লাহর হালালকে তারা হারাম করে দিলে এরা হারাম বিশ্বাস করে আল্লাহর হারামকে হালাল করে দিলে সেটাকে এরা হালাল বিশ্বাস করে এই হলো এদের অবস্থা আর হালাল হালাম যিনি করবেন তিনি তো রব বৈধ অবৈধকরণ এটা রবের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য কাউকে দিয়ে দিলে সে রব হয়ে গেল জালিক দর্শক একটি বিরতির সময় হয়েছে ইনশাল্লাহ বিরতিতে নিয়ে আবার ফিরে আসছি অপেক্ষায় থাকুন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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে তা না হলে চোখ জবান করতে পারে ছোট বড় অনেক ভুল শরীয় বিরোধী বহু কাজ আমি মোহাম্মদ মাদানি দেখুন শনিবার রাত এগারোটায় বা পুনঃ সম্প্রচার সকাল দশটায় বাংলাদেশে বাংলায় टे फेरस्ता आसें एकजे नाम मनिकार और एकजे नाम न ना कबरे हठात फेरस्ता ढुके गकार आकृति সবুজ কাম কি উপায় জানার জন্য দেখুন কবরের শাস্তি পরবর্তী অনুষ্ঠান বাংলায় বিরতি শেষে আবারও ফিরে এলাম যাদের পথে চলা যায় না অনুষ্ঠানে খ্রিস্টানদের পথে চলা যাবে না তারা যেরকম একজন নবীকে নবীর চেয়ে বেশি কিছু তারা বিশ্বাস করেছে তাদের মত হয়ে আমরাও যদি একজন আলেমকে আলেমের চেয়ে বেশি কিছু বানিয়ে বিশ্বাস করি আমাদের রসুল্লাহ সাল্লামকে রসুলের চেয়ে আরো বেশি কিছু বানিয়ে বিশ্বাস করি সে বেশিটা কার হক সেটা তো আল্লাহর হক বন্দার সীমানা তো এখানে শেষ বান্দাকে উপরে তুলতে গেলে তো আল্লাহ যাবে আল্লাহর অধিকার তার উপরে প্রয়োগ করে ফেলবেন মোশেক হয়ে যাবেন সিরিক করলে কোনো মাপ নাই তুলসী গাছ দিয়ে করা হলো না বট গাছ দিয়ে করা হলো না নবীকে দিয়ে করা হলো একই সমান খ্রিস্টানরা নবীকে সিরিক করছে নবীকে আল্লা বানিয়ে আল্লাহর পুত্র বানিয়ে সিরিক করেছে যাহার নামি আবার কেউ পাথরকে মবদ বানিয়ে সিরিক করেছে তারাও যাহার নামি নিশিদ্ধ হাদিসাম আমাকে অতি বাড়াবাড়ি প্রশংসা করো না যেমন খ্রিস্টানরা ইসাকে নিয়ে অতি বাড়াবাড়ি করেছে একেবারে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে খবরদার ব্যাপারে কিছু বললে আল্লাহর রসুল এর বাইরে কিছু বলা যাবে না আমাদের এই উমতের মধ্যে যে অংশটি বিভ্রান্ত হয়েছে তারা রসুলামকে কেন্দ্র করে গুলো করছে গুলু করে খ্রিস্টানদের মতো জাহা নামের মতো যাচ্ছে বলা হয়েছে আব্দুহু রসুলহু বলো ওরা বলছে নবী নুরের তৈরি আল্লাহ জাতি নুরের তৈরি মোহাম্মদ খোদা নেহি খোদা সে যুদা নেহি মুহদ খোদা নয় খোদা থেকে যুদা নয় মানে খ্রিস্টানদের মতো আল্লাহ সাথে মিশিয়ে দিল বা মদিনায় রাসুল নামে কে এলো ভাই কায়াধারী হয় তার ছায়া কেন নাই লালনের কথা না হজ বিল্লা আহমদকে মিম দিয়ে আহাত বানিয়ে দিল অদ্বৈত বাড়ি করলো খ্রিস্টানদের মতই খ্রিস্টানদেরকে যেমন আল্লাহ কাফের বলেছেন যে তারা কুফুর করেছে যারা বলেছে বাহাত্তর নম্বর আয়াত নিচ্ছ তারা কাঁপের একাত্তর নম্বর আয়াত আর বাহাত্তর নম্বরে আয়াতাল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ সাথে আল্লাহ তার জন্য এই বাড়াবাড়ি থেকে জাহার আসবে এই মতের যারা নেত্রীবিন্দুকে আইনের ক্ষমতা দিয়ে দিলেন নেতৃবৃন্দ আইন দেবে সে আইনের উপরে আমরা চলবো তাহলে খ্রিস্টানরা যে দোষ করে জাহার নামে গেল ইহুদিরা যে দোষ করে জাহান নামে গেল এটা তো সেই দোষে হলো কোনো বাসক নেই সাথে একেবারে সমান হয়ে যাওয়া অবস্থা ইহুদিরা ওদের আলেম সেনীরা যেটাকে অবৈধ বলতো সেটা আল্লাহ আইনে বৈধ থাকলেও ওইটাই তারা অবৈধ বলতো আল্লাহ আইনে যেটা অবৈধ আছে সেটাকে তাদের আলমরা বৈধ বলে দিলে তারা ওইটাকে বৈধ বলতো আল্লাহ আইনে ছিল ইহুদি সমাজে যে বিবাহিত নারী পুরুষ বা করলে পাথর ছোঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা বিচারিক ভাবে ওরা এটাকে বানিয়েছে ওর মাথা কামিয়ে গাদার উপরে উল্টা বসিয়ে একেবারে আল মাখিয়ে শহরে পদক্ষিণ করাবে আল্লাহ আইন পাল্টে দিয়েছে এবং ইহুদিরা ওদিকাংশরা মেনে নিয়েছে এটাকে আল্লাহ বলেছেন তাহলে তোমাদের রব কে আমি মানো আমি রব ওদের মানো আমি ভাই বোনেরা আজকে মুসলিম দেশে দেশে এটাই তো হচ্ছে মানুষে আইন দিচ্ছে আর জাতি মেনে নিচ্ছে সে আইনের শতকরা নব্বই পার্সেন্টে হলো আল্লাহর কোরআন বিরোধী হয়তো দশ বাইসেন্স মিলে যেতে পারে সেটা তো পরিকল্পিত নয় যে এটা কোরানে আছে এই জন্য দিলাম এটা পেয়েছে খ্রিস্টানদের আইনে আছে ব্রিটিশ আইনি পাওয়া গেছে সেখান থেকে এনে দিয়েছে চেতনা হলো কোরআন নয় ওদেরটা হুকুম মানাই হলো আপাদত বারো নম্বর সৌরা ইউসুফ আল্লাহ বলেছেন ইনির হুকম ইল্লাহ আলিল্লাহ আমার আল্লাহ তার বধু ইয়াহ হুকুম তো একমাত্র আল্লাহর তিনি আদেশ করেছেন আপাদত করবে না তিনি ছাড়া আর কারো হুকুমের পরে এসছে তার মানে হুকুম পালন করা আলেমদেরকে আর খ্রিস্টানরা তাদের সন্ন্যাসীদেরকে রব ফেলেছে আল্লাহই অভিযোগ দিচ্ছেন তোমার একত্রিশ নম্বর আয়াতে কিভাবে আদি আপনি হাতেমকে বুঝিয়েছেন যে ওরা তারা হারাম ঘোষণা করে অবৈধ ঘোষণা করে তোমরা সেটাকে অবৈধ মেনে নাও না তারা বলে হ্যাঁ মেনে নেই ফাতিল কে আবাদত এটাই হলো তাদের এবাদত আজকে মুসলিম বিশ্বেরও একটা বড় অংশ তারা মানুষের আবাদত করছে মানুষের আইন মেনে নেওয়ার মাধ্যমে এটা হলো খ্রিস্টানদের এবং ইহিদিদের রাস্তা তারা আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহর আইন বাদ দিয়ে তাদের আলেমরা তাদের সন্ন্যাসীরা যে আইন বিধান তৈরি করতো ওটাকে তারা মেনে নিত এটাই হলো তাদের এবাদত করা প্রিয় দর্শক যেমন খ্রিস্টানদের ব্যাপারে মা কত এটা আমি তাদের উপরে ফরস করিনি তারা আবিষ্কার করেছে সন্ন্যাস আশ্রম তৈরি করবে সারা জীবন আশ্রমে থাকবে নিরামিষ খাবে শরীর একেবারে রক্তশূন্য বিয়েসাদী করবে না নারী সঙ্গ ত্যাগ করবে এমন জীবন কোনো আমি লিখি দেইনি তারাই সেটা উদ্ভাবন করেছে মুসলিম সমাজেও তাদের অনুকরণে এক শ্রেণীর লোকেরা তারাও আশ্রম খানকা বানিয়েছে সর্বপ্রতম বসরায় আব্দুল ওয়াহেদেব নজাহিদ নামে এক ব্যক্তি আশ্রম বা খানকা বানিয়েছে মুসলিম সমাজ এসব খানকার কোন অস্তিত্ব ছিল না মুসলিম সমাজেলা হলো মসজিদের সমাজ সাল্লাহ আলাইসাল্লাম মসজিদ বানিয়েছেন মন বনাল মসজিদেন বন অল্লাহুলনা যে ব্যক্তি একটি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন এটা হলো মুসলিম সমাজের জন্য কি বানাবে তারা ইন্নাসি বিভাক্কা প্রথম হয়েছে সফর করা যাবে না তিন মসজিদ ছাড়া আল মসজিদুল হারাম একটা হলো মসজিদে হারাম যেখানে এক অক্ত সালাত পড়লে এক লক্ষ অক্তের সবাব দ্বিতীয়ত হলো মসজিদে নবমী এক উক্ত পড়লে এক হাজার অক্তের সবাব তাঁদের আল্প সালাতেন পিমাওয়লে পাঁচশো অক্তের সবাব অন্য মসজিদে এগুলি সব মসজিদ আন্দাল মসাজিদ আল ইল্লা গুলো আল্লাহর খানখা কার কার্য খানখা গুলো আল্লাহর নয় যেটা আল্লাহ নয় ওইটা শয়তালের দিকে চলে যায় অতএব যারা গজবপ্রাপ্ত ইহুদি যারা বিভ্রান্ত খ্রিস্টান ওদের অনুকরণে যে তরিকা নির্মাণ করা হলো মুসলিম সমাজে বিভিন্ন তরিকা খ্রিস্ট সাহেবদের কত তরিকা খ্রিস্ট যে সব ভালো কাজ করেন কোরআন সন্ন্যার সমর্থিত কাজ করেন সেগুলির বিরুদ্ধে আমাদের কোন বক্তব্য নেই তারা সালাদ করেন সেটা তো ঠিক আছে জাকাত দেন ঠিক আছে হজ করেন সম্পূর্ণ ঠিক আছে আমরা ঠিক বলারকে কে আল্লাহ তো ঠিক বলেছেন সেগুলো এগুলো ঠিক আছে কিন্তু যেই তরিকা তারা আবিষ্কার করেছেন যে পদ্ধতি আবিষ্কার করেছেন সেটা তো ইহুদিদের থেকে নেওয়া অথবা খ্রিস্টান থেকে নেওয়া সুবহাত থেকে নেওয়া এটা তো ফলো করার কোনো সুযোগ নেই আমরা রুই মাছ খাবো কিন্তু না। মাসের ফেলে দিতে হবে না হয় তাহলে বাদ দিলে পরে যেটুকু খাঁটি কোরআন সন্ন্যার পাওয়া যাবে নামাজ হজ জাকাত তো ঠিক আছে কিন্তু ওটা ফেলে দিতে হবে প্রিয় ভাই বোনেরা তাহলে যাদের পথে চলা যাবে না তারা তো ইহুদি খ্রিস্টান এবং তাদের মতো আরো অন্যান্য বিজাতি বিভ্রান্ত ভবিষ্যত জাতিগুলো তাদের অনুকরণ করার কোন সুযোগ আমাদের নেই আল্লাহ আমাদেরকে তফিক দান করুন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 আমি তাই আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন চ্যানেলকে কি জাকা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন চ্যানেল পিস নয়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 पाउंड बारे इन एडमिन एट दिस डी मानवत समाधान मर्जदा इसलाम व्यतीत नारी के मर्यादा